যেটি হচ্ছে বৃষ্টিওয়ালা কারণ বৃষ্টি উপর থেকে আসে তো না নিচে থেকে আসমানের দিক থেকে আসে বলা হচ্ছে না যায় কসম আসমানের যেটি হচ্ছে ভাদরওয়ালা বৃষ্টিওয়ালা আসমানের শপথ শপথ কসম যাশীল ফটনশীল ব্যাখ্যা আসছে নিশ্চয়ই আগে বাড়ি আর এটি বলতে আল্লাহর কালাম আল্লাহর কালাম হচ্ছে ফেসলা সব কিছুর হাজল মানে অর্থহীন আল্লাহর কারণে যা আছে সবই অর্থপূর্ণ অর্থহীন নয় অর্থবহুল আসমান আসমান অর্থহীন সৃষ্টি করেনি অর্থবহুলের সৃষ্টি করেছেন এর মধ্যে অর্থ রয়েছে انهم يكيدون كيدا ওরা খুব ষড়যন্ত্র করছে কিছু ব্যাখ্যা আসবে পরে ওয়া আকিদু কাইদান আর আমি তাদের জবাবে কৌশল অবলম্বন করছি فمهل الكافرين امهلهم رويلا ও طيب তুমি আবা বলেন কত রকম আমল হল এমন ওই না অল্প সময় যে নোট আতে কিছু সময় দাও অবকাশ والسماء والطارق وما أدرك الطارق النجم الثاقب ও জর রক্কতে কসম এই যে কোরআন কোরআন উপর থেকে আছে এ বা হেফাজত করেছেন হেফাজত করেছেন ওপর থেকে ধা করি তারই হচ্ছে শেতানকে ব্যবহার করা তাহলে তার নাই ও আয়ের করার জন্য অন্যান্য গ্রন্থ একবার এক বছর দু বছর দশ বছর বিশ বছর পরে হয়তো বেশ কম ভাবে যেতে পারে আপনারা আমাদের দেশের ইতিহাস এই চব্বিশ বছরের কত রকমের বিকৃত হয়েছে কিন্তু ভারতের ইতিহাস থেকে মুসলমানদের নাম মুসে ফেলা হয়েছে কিন্তু আল্লাহ কালামি এই কালাম যেভাবে সেভাবে আছে এবং এর হেফাজত আমি এরপরে দেখেন কি অবস্থা অন্যদিকে মেঘমালা সম্পন্ন আসমানের কথম আচ্ছা উপর থেকে যখন বৃষ্টি পড়ে জমিনে জীবন আসে জমিন যখন শুকিয়ে যায় তখন তার মধ্যে জীবন থাকে না মৃত হয়ে যায় আপনার কি বুঝেন না জমিন যদি ধান হবে গম হবে কিছু হবে না হয়তো টমেটো হতে পারে হবে না পানি লাগে আলু হতে পারে কি হবে আচ্ছা আপনি বসবেন পানি না হবে আমাদের দেশে তেমনি একটা কথা আছে সবাই বুঝি নাম কি বলে জীবন হয়েছে তারপরে জমিন এটা কি বোঝায় আপনি বীজ উৎপন্ন করেন অটোমেটিকলি বীজ থেকে কলি উৎপন্ন হয় তারা উৎপন্ন হয় না জমি যদি একদম শক্ত হয়ে থাকে ওই কলি বের হয়ে আল্লাহ আলমিনকে এভাবে সৃষ্টি করেছেন ও যেন এরপর এরা হচ্ছে নিশ্চয়ই একটি মীমাংসাকারী বাণী আপনি দেখুন তো মীমাংসা কারি বাণী কসম খেলেন আগে তারপর বলছেন যেভাবে মানুষের মনে ইমানের জীবন ইমান থাকবে না আপনার মধ্যে যদি আত্মা না থাকে তাহলে আপনি ভাববেন আত্মা নাই কি আসল জীবনকুন্ডা আসল হচ্ছে রূপ কোরআন মজুদ এক সময় আসবে এরকম মানুষের মধ্যে কোরআন তুলে নেওয়া হবে কোরআন এরকম থাকবে না সাদা কালস হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে যতদিন থাকবে এ আলত হবে না আর কোরআন যতদিন থাকবে মোহিনও থাকবে মুসলমান এই এজন্য আমাদের উচিত আমরা কোরআন শিখব কোরআন শিখবে রবীন্দ্রনাথ ঠিক নেই এখন তো ঠিক না আর তাহা ঠিক করো আসতে চায় না এমনি অনুপোর্টের সাথে কোন চেতনা নেই আমি বুঝতে হয় তাদের মধ্যে না কিছুই নেই কালকে জিজ্ঞেস করলাম আর কি এসে যে মসজিদে এবারে মসজিদ থেকে বের হওয়ার দোয়ার কি করবে বলেন তো বলার সময় নেই আমি কি বলবো তারপরে চলে আসা এই যে এখানে শিখানো হল প্রায় পনেরো দশটা শুরু হয়েছে দশ এগারোটা পর্যন্ত থেকে বেশি আপনাদের উচিত ছিল আপনারা গুরুত্ব দিন শিখুন কোরআন শিখুন আল্লাহ শিখুন শ্রাব শিখুন জিন্দিগি শেষ শ্রাবটা আমরা করতে তাদের সয় বলি আহ মানে আমরা আল্লাহর আশ্রয় চাইছি দুঃখের ব্যবহার সময় চলে যাচ্ছে কিন্তু দুঃখের ব্যবহার বলে এখন তো আমি শুনলাম এই দুটো আপনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা শুনলেন এমনি অসুবিধা নেই আর শিক্ষার কি ক্ষেত্রে কন আপনি আসবেন হচ্ছে নিজের আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন আমিন এই কোরআন সব সবাই শেখার জন্য অবসর হবে কি বলেন ইনশাআল্লাহ অনেকেই বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একবার মন থেকে বলে সবাই ইনশাআল্লাহ সবাই বলেছি ইনশাআল্লাহ কেউ যদি নাও করে মন থেকে বলো আর আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শেখার তৌফিক إنه لقول فصل وما هو بالحزن دعون تو إنه لقول فصل إيه كلم هو جعله الكلام إليه جعله إمام شكري شاب كتور شمدان بإيه كلم جدي قرآن أمرا بوجه فإنه لقول كلم هو جعله كتور شمدان موجود آخر إيه كلم هو جعله الله وسلم صلى الله এরপরে যাই আছে সবই অর্থ তাই কোরআন করবেন আর চিন্তা থেকে প্রয়োজন আছে কিন্তু মূল হচ্ছে আপনাদের আমাদের সকলের মূল হলো কোরআন শিখা আলহামদুল শিখা পক্ষে শেখা তো সলাভ হবে আমরা ভাত খাই চাউল হালকা একটু ভাঙ্গা ভাঙ্গা ভালো করে পাকে নিয়ে আর কি আপনি সাপাবেন আপনার কাছে খারাপ লাগে কিনা হোটেল যদি একটু হয়ে যাচ্ছিলেন মানুষের কি রকম মন্তব্য করে অথচ ফ্রি খাবার সব হ্যাঁ আমা আমাদের সকলকে তো রাগ করবে না আপনাদের জন্যই বলেছি আর যারা আমাকে তাদের সকলের জন্যই যদি বারবার পুরান না পড়ে তো আর কোরআন মনে আর থাকে না তাই আল্লাহ অন্তরে রাখার চেষ্টা করো আল্লাহ আল্লাহর যার হাতে আমার জানিয়ে বলছি মন্ত্রী পালিয়ে যেতে চায় যেরকম আলহামদুল তোর জানে কিরকম অথচ আলহামদুল সব সময় তিন জুড়ে পড়ে জুড়ে কোন কোনো কমে গেল আল্লাহ আলমিন কেন নামাজের ত্রুটি তার মধ্যে এরপরে আল্লাহ বলেন إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا وَأَكِيدُوا كَيْدًا <تصفيق> <تصفيق> فَرَكُبِلْ شُرَالِ جَتْرَ قُرْتِهِ كَيْنَكُمْ شُرَالِ جَتْرَ دَحَانَكُ اللَّهُ رَسُولُ صلى الله عليه وسلم مُكَعَ مُكِّي زِندگِ تَهِ دعوة تِلَن دِلْكُبْ تِرُو بُسْرُ فَيَدْهُمْ مُنشِسَانْتَ قُبُلْ قَيَسِلَمْ قُبْ أُل আপনারা জানেন বিলাল নদী আল্লাহ যখন ইসলাম কবুল করলেন বিলাল রবিহ ওই আপনারা যার নাম বললেন বিলাল আল্লাহ ন এত কষ্ট দেওয়ার পরেও তিনি আমাদের কি অবস্থা হবে যদি হালতে একটু ঝটকা আছে ষড়যন্ত্র করল শিখলেন বিভিন্ন কবিলা থেকে এক একজনকে নির্বাচন করলো রাজ করেছেন দশটা জোয়ানকে আর এর কারণটা কি দশ পুত্রের লুক একসাথে জড়ো হয়ে এক একটা তাদেরকে মানুষের উপরে এসেছিল শেতান তাদের কাছে আর শেতান এসে দিয়েছে তাদেরকে কৌশল কি কৌশল বলেছে তোমরা যদি এরকম করো তাহলে তারা বলবে ঘরে আস্তে আস্তে রাখলো যখন বের হলো তখনই তারা কি করবে হত্যা করবে একসাথে সব কোটি মিলে তরবার তরবার আক্রান্ত কিন্তু রাখে আল্লাহ আরেক আল্লাহ করলেন ওখান থেকে আল্লাহ নামিন ওরা কিছু দেখতে পাচ্ছে না উল্লেখ করেছেন আমি তাদের সম্মুখ সমুখে ভাত সৃষ্টি করেছি পিছনে ভাত সৃষ্টি করেছি তাদেরকে আমি করে দিলাম ঢেকে ফেললাম যার পরে তারা দেখতে পারেনি এরপরে তাদের উপরে এরকম করেছেন তারা দেখতে পাইনি আল্লাহ কিভীর ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে আর বিশেষ করে রসুন কেউ যেন এসব কাজ না করেন পয়সা আমার কাছে একটু বেশি করে দেবো দুই হাজার টাকা এবছর দশ হাজার টাকা বিদা ভিন্ন আল্লাহ রসমের তরিফা ছাড়া আপনি যদি প্রতি বছর হবে আপনি যদি আপনি যদি ছাড়া হয় কিনা হতে পারে কিনা নিয়েছি ভালো মধ্যে আপনারা শুনেন ওই যে কিছুদিন পূর্বে বাংলাদেশে ভণ্ড বলেছে আমি চেষ্টা করছি বের হয় মন এবারে যদি আমি চিন্তা ভাবনা করছি না তো সে আপনি আপনার পক্ষ থেকে আচ্ছা আপনি বলেন কেউ কেউ বলে কি না কোনো লোক বলে আরে ভাই সে তো আমল করছে আপনি বাধা দিচ্ছেন আচ্ছা আমল করলেই হ্যাঁ যে কোনো আমল আমল তো দেয় ছিল এরকম হাত ধরে আমল করলে তো তিনজন মাসার আত্মা তারা পূজা গেল বুঝছে এই জন্য হাত ধরেছে অন্যরা তুলে তোর কি করবে কয়টা আমরা কয়টা রুকু একটা ও বলে প্রত্যেকদিন দুই সেটা একটা হবে না সমান্তর্ত হবে লুকো দিতে হবে দুইটা কি বলে তাহলে আমল হতে হবে নদী ভিতরে খায় কোন আমল আপনি করতে পারবেন একসাথে মিলে আবার দিন নির্দিষ্ট করে দিয়েছে অথচ মহাপৃত যারা তত্তিদী তারা বলেছেন আল্লাহ জন্মদিবস জন্মদিন হচ্ছে নয় রবি কত তারিখ নয় তারিখ প্রসিদ্ধ হচ্ছে কিন্তু আসল হচ্ছে নয় আর মৃত্যু দিবস বাবা ক্ষেত্রে নাই জন্মদিবসের কিন্তু একইটা দেখে আন্তর্জাতিক বিশ্বে প্রথম পুরস্কার পেয়েছেন প্রথম ব্যক্তি হয়েছিলেন সফীরি একদম শুধু আপনি দেখবেন যেভাবে তোমার কথা বলতে হবে জন্ম হয়েছে ওইভাবে মৃত্যু হয়েছে প্রতি বছর তোমরা শুধু খুশি আর আমাদের উপভোগ করো সুপালন করো না ঠিক না শুধু তোমরা খুশি শুধু জিলাপি খেলে পাও আর মিষ্টি খেলে চাও আমার বলি কি বলেছেন তাকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ সোমবারের উযরা কেন তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়া লেকা ইয়াউমুন উরিদতু ফিহি ওয়া বু'িদতু ফিহি ওয়া আনজিল আলাইহি ফিহ সোমবারের উযরা কার এক টি কারণ এই হচ্ছে ওই দিন যাদের আর আরেকটা এই দিন আমি নবী হয়েছি সুবহানাল্লাহ রাসূল হয়েছি আর এই দিনে আমার উপর কোরআন نازল হয়েছে সুবহানাল্লাহ এই সোমবারেই তাই প্রতি সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন এই তো সোমবার কী হয় নবী জন্ম হয় সাল্লাল্লাহ নবী উপর কোরআন نازল ইসলামের দুই দিবস আরো ঈদ আহ সাপ্তাহিক একটা দিবস আছে আপন তো বলবকে কোন কাজ করে লাভ নেই আপনি কি বলেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি যদি এই দিনে কিছু পালন করা ভালো হতো তাহলে ব্যাপারটা জানেননি তুমি জানেছো এই দিনে এরকম করা উচিত কিন্তু নবী করিমনি আমার কথা বলছেন যদি তোমরা বলো এই দিনে এই কাজ করাটা ভালো ঈদ মানানো ভালো তাহলে তো বলতে হবে আল্লাহ অন্যদিকে আল্লাহ আসনটি থাকে আমাদের সকলে আসনটি থাকে আমাদের সকলের এই দিনে আমরা এরকম করছি যদি এরকম জীবন পালন ভালো হতো তাহলে অবশ্যই আপনি যদি বলেন শুধু দিবস আছে খাবেন কি বলকম রান্না করবেন কিরকম কি করবেন কি না অথবা তার যে জন্মদিবস আল্লাহ আপন চা তিনি ইসলাম করেছেন যখন তিনি শহীদ হনুদের যুদ্ধে একটা মহিলা ছাপিয়েছে তারা খাওয়ার জন্য খেতে পারবে ওই হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদু শুহাদা হামজা সমাস তো শহীদ দের নেতা হচ্ছে হামজা বিন আব্দুল মুত্তালিব কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজা বিন আব্দুল মুত্তালিব মৃত্যু দিবস পালন করেন করা ভালো হতো আমার কথা আল্লাহ বলেছেন তোমরা নতুন নতুন আমল থেকে কারণ فان كل محتداكم بيتا প্রত্যেকটি যুনামো বিতা আর প্রত্যেক বিরাত হচ্ছে গোমরাহি আর প্রতি গোমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম আল্লাহ আমাদের সকলকে জাহান্নম থেকে বাঁচাত তৌফিক দিন আমিন انہুম ইয়াকীদুন কাইদান ওয়া আকীদ কাইদান আগে বচানে কিরকম তার বাড়ি থেকে বের করেছেন ওরা দেখতে একশো উঠ দেওয়া হবে আর এর সাথে সাথে নিচে দিকে যেহেতু আসছে আল্লাহ হেফাজত করলো আল্লাহ এই হচ্ছে আমিও কৌশল অবলম্বন করছি उन जदीके अल्लाह ताला के पकड़ाव और में एक डील ली थी जबन पकड़ाव और में ठोका रखना इनहुम यकीदुना कैदा व अकीदु कैदा फमहिल काफिरिन अमहलहुम रुयदा तोयत मी काफिर करके प्रोवकास्ट मो তার মাধ্যমে মক্কা বিজয় করালেন কত হিজিটি অষ্টম হিজিটি এবারে যখন মক্কা বিজয় হলো আগে তো ওরা কেছিলেন পরবর্তীতে পারে বলতো তোমাদের কি তোমরা কি মনে কর আমি তোমাদের ব্যাপারে কি করবো কারণ তোমরা তো আগে আমাকে তোমাদের বাড়ি আমার নিজ আপনি হচ্ছেন জয়াসীন ভাই আর আমাদের ছেলে তখন আল্লাহ বললেন আমি তোমাদের ব্যাপারে বলবো যেভাবে তোমাদেরকে তোমাদের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো তোমরা ভালো নয় তোমরা খারাপ এরকম কিছু করবো না কিছুই না যারা বেদা করে যদি ওরা চেষ্টা করি আরো আল্লাহ আদায় করতে পারি সে তো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت استمر علي وتبعلينا إنك أنت التواب الرحيم وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين لزاكم الله خيرا